মিশর ইবনু মাখরামারদুল্লাহ তাল্লাহ্নহে বর্ণিত যে সুবা আসলামিয়া তার স্বামীর মৃত্যুর কয়েকদিন পর সন্তান প্রসব করে এরপর সে নবী সাল্লাহ সাল্লাম এর কাছে এসে বিয়ে করার অনুমতি প্রার্থনা করে তিনি তাকে অনুমতি দেন তখন সে বিয়ে করে